আনাস বর্ণিত যে নবী বলেন তোমরা তোমাদের কাতার সোজা করে নাও কেননা আমি আমার পিছন হতেও তোমাদের দেখতে পাই আনাস রজিউল্লাহ তাল্লাহ আনহু বলেন আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলাতাম